সলিম নবীরা ما بعد. ف عن عمرن الخطاب ررض الله تعالى عنه قال بديمة رسور الله ص الله عليه وسلم بسبب يفذا امرأت ب السبي تسعة وجدد صبيج في السبي فأخذدته ف الزق ببعطنها فقال رسور الله ص الله عليه وسلم أترون هذه المرأة تاارحةة والدها في النارقلنالا والله فقال الله أرحم ببه من هذه بوردها আমাদেরকে আল্লাহ রসানু সৃষ্টি করেছেন এটা সবাই আমরা জানি এবং সৃষ্টি করার উদ্দেশ্য তারা করার জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে তারপরও আমরা ভুলচুক্ত করে যেটা একবার প্রকাশ্য ব্যাপার আমরা ভুল করে ভুলের ঊর্ধ্বে কেউ রই কিন্তু তারপরেও আল্লাহ রসানু তো আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন যে আল্লাহর উদ্দেশ্যের বাইরে চলে কিন্তু না তিনি ধ্বংস করছেন না তিনি আমাদের প্রতি দয়া বরপর হন যখনই ভুল করে বসে তারপরে রসুল আকমসলামের কাছে একবার কিছু আপনার এরকম ভাবে সাবায়া মানে এরকম ধরে নিয়ে আসা হচ্ছে মানুষ হ্যাঁ গোলাম হ্যাঁ নিয়ে আসা হলো। তখন তার মধ্যে এক মহিলাকে দেখতে পেলেন যে খুব হন্য হয়ে ধরছে কি জন্য ধরছে ধরতে একটা বাচ্চা সে ওই আপনার যাদেরকে ধরে নিয়ে আসছে গোলাম বাদি করে হ্যাঁ তাদের মাঝে একটা বাচ্চা মিলে গেল পাওয়ার সাথে সাথে নিল এবং বুকের সাথে এরকম জড়িয়ে নিল এবং তাকে দুধ পান করালো তারপরে কাণ্ড দেখে বললেন আর তারা উনি হায় অর্থাৎ বলে যে তোমরা কি মনে করো যে এই মহিলাটা তার এই বাচ্চাকে জাহান্নামে ফেলে দিতে পারে আগুনে ফেলে দিতে পারে এরকম কি মনে করো যে ইচ্ছা করে তার সন্তানকে সে আগুনে ফেলে দিবে তখন সবাই রাম বললেন কারণ তার দয়া কি যতটুকু দয়া করেছে আল্লাহ তার বন্দার প্রতি এর চাইতে বেশি দয়ারুপ হম সুতরাং আল্লাহর দয়া কত বেশি সেটা আমাদেরকে অনুভব করে আল্লাহর দয়া পাওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে অন্য আরেকটি বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শادت করেন যে যখন كتب في كتاب ف فوق العرش ان رحمتي تغلب غضبي যে আল্লাহ যখন সকল সৃষ্টিকে সৃষ্টি করে শেষ করলেন তখন তিনি একটা আপনার ইয়ের তিনি তার কাছে সেই ভলিউমের মধ্যে লেখে রাখলেন কি বলেন যে এবং লেখে তিনি তার আসার উপরে রেখে দিলেন যে ইন্না রি আমার রহমত আমার গোসার কি উপর জয়ী হয়ে থাকে বেশি অন্য বর্ণায় আসে গালাবাদী যে আমার গোসার উপর জয়ী হয়েছে এবং অন্য বর্ণায় আসে সাবাকাত গাদাবি যে আমার রহমতটা আমার রাগের অতিক্রম করে রাখে অতিক্রম করে চলে যায় আমার রহমতটা আগে আসে রাগের সেটাই বলছিলেন এরকম ভাবে আরেকটা বর্ণনা হজর তিনি বলেন আমি রসুল বলেন যে আল্লাহ রহমদ কে একশো ভাগ করলেন একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ওনার কাছে রেখে দিলেন এবং তিনি দুনিয়াতে শুধু এক ভাগ নাজিল করলেন এবং এই ভাগের কারণেই যত আল্লাহর সৃষ্টি তারা পরস্পরের প্রতিফু আল্লাহ একশো ভাগের এক ভাগ বলে যে এক ভাগের কারণে তারা একে অপরের প্রতি দয়াদ্দ হয় এবং একে অপরের মধ্যে অনুকম্পা করতে অপরের প্রতি অনুকম্পা করতে শিখে এবং বলেন ও বিহাত আতিফুলিহা এবং কি হিংস্র প্রাণী হ্যাঁ যেগুলো আপনার গৃহপালিত না হ্যাঁ সেগুলো বনের পশু পর্যন্ত তার সন্তানের উপর এই দয়ার কারণে এক ভাগ দয়ার কারণে দয়া করে এবং আল্লাহ তার নিকটে নিরানব্বই বাঘ দয়া রেখে দিয়েছেন যেগুলো কি দিবসে তার খাঁটি বান্ধা যারা যারা তার সাথে কোনো শরিক করে নেই তাকে এক একচ্ছত্র আনুগত্যের হ্যাঁ সত্তা হিসেবে আপনার মেনে নিয়েছে কারোর সাথে তার আনুগত্যের ক্ষেত্রে অংশেদারিত্ব সৃষ্টি করেনি তাদের প্রতি দয়া করবেন অন্য আরেকটা বর্ণার মধ্যে এসেছে যেটা সালমান পার্সিদ কে তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহ তাআলা فمنها رحمة يرحم بها الخلق بينهم وتسعون وتسعون يوم القيامه যে আল্লাহ 100 টা রহমত রয়েছে তার মধ্যে থেকে একটি রহমতের কারণে আপনার দুনিয়াতে এক সৃষ্টি অন্য সৃষ্টির প্রতি দয়া দেখায় এবং 99টা কিয়ামতের দিনের জন্য আল্লাহ স্টক রেখেছেন আরেকটা বর্ণনার মধ্যে এসেছে যে ইন্না আল্লাহ তাআলা খলকায়াউমা খলকাস আল্লা শাহু যখন আকা জমিনকে সৃষ্টি করেছেন তখন একশোটা রহমত সৃষ্টি করেছেন প্রত্যেকটা রহমত এত বেশি যে আকাশ জমিনের মাঝে যে আপনার গ্যাপটুকু আছে টুকুকে। আপনার ভর্তি করে ফেলবে বলে এই যে একটা তার একশোটা যে আপনার উনি তৈরি করেছেন রহমত তার মধ্যে একটি মাত্র পাঠিয়েছেন যে এই একটার কারণে আপনার মা তার সন্তানের প্রতি দয়া করে। এবং আপনার যে বন্য পশু যে সেটা এবং পাখি তারা একে অপরের উপর দয়া করে কিন্তু কেমন দিন আসলে আল্লাহ তার পরিপূর্ণ সকল রহমত তিনি ঢেলে দিবেন ঘাঁটি বান্দা যারা আসে যারা দয়া পাওয়ার উপযুক্ত তাদের জন্য তিনি সেটা ব্যয় করবেন এবং তাদেরকে ক্ষমা করে জাননা দিয়ে দেবেন সুতরাং আল্লাহ কত বেশি সেই দয়া পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে দুনিয়ার বুকে যখন আমরা কোনো একজন মানুষকে দেখি তার মধ্যে অনেক দয়া আছে তার সাথে অবত্র আচরণ না করে বরং তার দয়া পাওয়ার জন্য তার কাছে কিভাবে আরও নিকটবর্তী হওয়া যায় তার কাছ থেকে কিছু কিভাবে হাসিল করা যায় সেই চেষ্টা আমরা করে থাকি তাইলে আল্লাহর সাথে কেন করব না যিনি সব চাইতে দয়ার্ধ তাঁর স্বর্ণাপন্ন হওয়ার অবশ্যই চেষ্টা করতে হবে তার আনুগত্য করতে হবে তাঁকে কীভাবে আপনার তার নিকটবর্তী হওয়া যায় তার ভালোবাসা কিভাবে পাওয়া যায় সেই চেষ্টা টুকু আমাদেরকে করতে হবে আল্লাহ জসেন আমাদেরকে তোফিক দেন ওসল্লাহমাইন